আয়সা রাজেলাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন বুয়াস যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যা আল্লাহ তালা তার মোদিনায় আগমনের পূর্বেই ঘটিয়েছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাম যখন মোদিনায় আগমন করলেন তখন সেখানকার গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নানা দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছিল তাদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এ যুদ্ধে নিহত ও আহত হয়েছিল তাদের ইসলাম গ্রহণকে আল্লাহ তাল্লাহ তার রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর জন্য অনুকূল করে দিয়েছিলেন